সাইব ইবনু ইয়াজিদ রাজিয়াল্লাহ তু আল্লাহ্নতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আবুবাকার রেজিয়াল্লাহ তু আলান্ন এবং উমর রদিয়াল্লাহ আল্লাহ এর যুগে জুমার দিন ইমাম যখন মেম্বারের উপর বসতেন তখন প্রথম আজান দেওয়া হতো অতপর যখন উসমান রজে আল্লাহ তু এর খিলাফতের সময় এল এবং লোকসংখ্যা বৃদ্ধি পেল তখন জুমার দিন তৃতীয় আজানের নির্দেশ দেন জাওরা নামক স্থান হতে এই আজান দেয়া হয় পরে এ আজানের সিলসিলা চলতে থাকে